আইসা আর রিয়া হতে বর্ণিত তিনি বলেন মুসলিম মহিলাগণ সর্বাঙ্গ চাদরে ঢেকে আল্লা রসুল সাল্লাইসাল্লামের সঙ্গে ফজরের জামাতে হাজির হতেন অতঃপর সালাত আদায় করে তারা নিজ নিজ ঘরে ফিরে যেতেন আবছা আধারে কেউ তাদের চিনতে পারত না